السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبت للمتقين ولا عدوانا إلا على الظالمين وأصلي وأصليم على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله واصحابه أجمعين أما بعد فيس <تصفيق> جيبان لار شمانيت شديد وشوك لندو كي تبير جيبان تتكي بوشي أبنا رأي ونشان تكشين شوك لكي أما رأي برانتنا অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আবাদন ইসলামের অন্যতম একটি রকুল যা আমাদেরকে পরকালে কি দেবে সেই চিন্তার আগে জগতে কী দিচ্ছে সেটি যদি আমরা একবার ভাবি তাহলে তার কাছ থেকে শিক্ষার অনেক কিছু রয়েছে যা আমাদের ব্যক্তি ও বেশির সামগ্রিক জীবনে পরিবর্তন আনতে পারে এই গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা আলোচনার জন্য একত্রিত হয়েছি স্টুডিওতে এস বাংলা স্টুডিওতে আর সেখানে আমরা যে সমস্ত অতিথিদেরকে আমন্দন জানিয়েছি যারা আমাদের মধ্যে বসে উপস্থিত হয়েছেন অংশগ্রহণের জন্য পরিচিত হয়ে নেব আমার বিশিষ্ট ইসলামীকুমাত প্রতিদিনের এই অনুষ্ঠানে যেভাবে अपन साथे थी हारून हसैन आज से रही अपन साथे स्वागतम आपे कथा बिल्कुल श्रेयम श्रेयम जी हमें कि एक नियमतानिक जीवन जापन कारण समय मूल्य अनेक बस जे समस्त मानुषरा बर्तमान ये प्रगतर जुगे जरा सुदूर प्रसारी परिकल्पना नहीं जीवन चले थकें ता क्यों सिद्धि अर्जन कर আমাদের কি পরিকল্পনা থাকবে না ইসলাম তো আমাদের সেই নিয়মানুবর্তীটা কিভাবে বাদ আসলে ইসলামের আবাদত এটা একটা বড় বৈশিষ্ট্য যে মিনিট ঘন্টা ধরে আমরা সচেতন থাকি দেরিও নয় আগেও নয় এই জন্য আবার রসুল এ ব্যাপারে যতদিন তারা খাওয়াটাকে শেষ মুহূর্তে নিয়ে যাবে এবং প্রথম মুহূর্তে ইফতার করে নেবে সূর্য ডুবার সাথে সাথে ইফতার করবে যখন সূর্য ডুবা তখন ইফতার করবে তুমি সচেতন থাকো এই যে সময় সচেতনতা এটা প্রতিটি মুমেন্ট কিন্তু রমজানের সচেতন থাকুক অন্য সময় যাই থাকে। বেলা ডুবলো কিনা দেরি আছে কিনা কয়েক মিনিট আছে রোজাটা লেট হলে হবে এই যে সময় সচেতনতা আমার ততক্ষণ পর্যন্ত কল্যাণের মধ্যে থাকবে যতক্ষণ তারা ইফতার তাড়াতাড়ি করবে আর করবে जी शान प्रचारना নিজে নিজে সুন্নতের বাইরে কোরআন বুঝার প্রতারণা এই দুটো মিলিয়ে আমি নিজে ব্যক্তিগত অনেক জায়গায় প্রশ্নের সম্মুখীন হয়েছি যে আমরা বলছে ইফতার করো আর আপনারা সন্ধ্যায় ইফতার করছেন রাত তো হলো না রাত তো অন্ধকার আমি তাদেরকে বারবারই বলছি দেখো কোরআনটা নাজিল হয়েছিল কারণ রাত শুরু আছে শেষ আছে মাঝ আসে বিভিন্ন আছে রাতের কোন সময়ার করতে হবে এটা কি তুমি নিজে আবিষ্কার করবে না অর্থাৎ কোরআনের হুকুমটা রসুল্লাহাম নিজে আমাদের বুঝিয়ে দিয়েছে যেমন আল্লাহ বলছেন তুমি বেলা কড়া থেকে শুরু করে রাতের গভীর পর্যন্ত সালাত কায়াম করো এখন আমি সোনা কোরআন করতে হবে সালাদ তাহলে করতে হবে আমাকে তো এই হুকুমটা সুন্নাথের আলোকে বুঝতে হবে রসুলাম এদারা কি বুঝেছেন কিন্তু দুর্ভাগ্যজনক সুন্নত করা যেখানে কোরআনে মডেল বানানো হয়েছে খুশি হয়েছে। আর তাদের পরে যারা আসবে তাদের তাদের জান্নাত পাওয়ার আল্লাহ রেজামন্দির পাওয়ার শর্ত হলো ওই সাহাবি প্রথম কাতারের মহাজির আনসার সাহাবিদের সুন্দরভাবে অনুসরণ করা যদি নিজে নিজে কুরান বুঝে যেমনটা সিয়ামের ক্ষেত্রে অনেকে করে থাকে আল্লাহ রব আলম একটা শর্ত করেছেন হুদা তবে আল্লাহ নবীর বিরোধা করলে তো জাহান নামে যাবে কিন্তু আর একটা শর্ত করলেন কেনিন মমিনদের অর্থাৎ আদর্শের যদি উল্টা চলে তাহলে একটা হলো আল্লাহ নবীর আনগত্য শর্ত করা হলো আর শর্ত করা হয়েছে যে পথে চলতে চাই আমি ওই পথে ফিরিয়ে দেবো অতপর কি করবো আমি তাই জাহান্নামে নিক্ষেপ করবো এখানে সেই নিমন্ত্রিত পবিত্র কুরান পবিত্র কোরআন বুঝতে হলে প্রথম আরবি ভাষার পণ্ডিত হওয়ার শর্ত নয় পবিত্র কোরআন বুঝতে হলে শর্ত হলো হাদিসের পণ্ডিত হওয়া কারণ দেখা যাচ্ছে একটা শব্দর অর্থ বিভিন্ন রকম হতে পারে এবং একটাই শব্দ বিভিন্ন জায়গায় উল্লেখ হয়েছে যদি একই অর্থ সব জায়গায় নেই তখন আমি ভুল করব। যেমন এই লাইল কথাটা বলা হয়েছে আতিমস্তি আমরা লাইল লাইল অর্থ কি। লাইল অর্থ রাত যদি ধরে তা রাত কে শুধু রাতে বলা হয়নি কখনো আশা বলা হয়েছে তারপরে আতম বলা হয়েছে আতমা বলা হয়েছে রাতের একটা অংশ এই রাত্রে আবার ভাগ রয়েছে লাইল বললে আবার উঠার আজ পর্যন্ত যদি বলি এর ব্যাখ্যাটা আমি কোথায় পাবো রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে ব্যাখ্যা নেই আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাহাম বলেছে আকবর মিনহা হুনা ও আকবর মিনহা হুনা কি বুঝেছেন এই বুঝতে আমাকে নিতে হবে খুব সহজ কথা লাইল মানে বেলা ডুবে গেছে আল্লাহ এখানে কেউ যদি রসুল কে বাদ দিয়ে সাহাবে বাদ দিয়ে কোরআনটাকে করেছেন ব্রান্থ দল যারা করেছেন সেটা হলো আলোকে রাতের গণনা শুরু হয় এবং মানুষের ব্যবহার রাতের একটা দিবস যেমন বেলা উঠা থেকে শুরু রাত বেলা ডুবা থেকে শুরু তবে দিন হবে কোন থেকে হবে আসলে আরবি শুধুমাত্র আরবি শব্দের অর্থ বোঝার জন্য দিয়ে যারা কোরআন চেষ্টা করেন এদের এই প্রচেষ্টা যে ভ্রান্তি এটা একটু বলি বাংলা ভাষায় একটি শব্দ আছে ভালোবাসা এই ভালোবাসা শব্দটির অর্থ তো খুব পরিষ্কার কিন্তু এর প্রয়োগ বিভিন্ন অর্থে হতে পারে যেমন বন্ধু বন্ধুকে ভালোবাসল এর মানে সৌহার্দ্য দেখালো বড় ছোটকে বাবা ছেলেকে ভালোবাসল এর মানে ছেলে বাবাকে ভালোবাসলো এর মানে অর্থ হয় চিহ্নিত করবো যে আল্লাহ কি অর্থ নিয়েছেন পুরাণিকারিমের একটি আয়াত থেকে আমরা অনেকেই বিভ্রান্ত হয়ে থাকি আল্লাহ মাফ করুন পুরানিকিম আল্লাহ বলেছেন ইন্নআলা আলম নবী এ আয়াতের তর্জমা করতে গিয়ে অনেকে মন করা এভাবে বলে থাকেন যে আল্লাহ স্বয়ং নবীর পড়েন তাহলে আল্লাহিত হবে তখন তার অর্থ হবে আমি আপনাকে বলি ফার্সি শব্দটি খুব সুন্দর আলোচনা হচ্ছিল সম্মানিত সুযোগ দর্শক বিন্দু আমাদেরকে যেতে হচ্ছে ছোট্ট একটা বিরতিতে অল্প কিছুক্ষণের জন্য তারপর আবার ফিরে আসবো এই সুন্দর আলোচনায় একটা চূড়ান্ত বার্তা মহাবিশ্বের মহাবিশ্বয় মহা গ্রন্থ আল কোরআন দিয়ে আমাদের হেদায়েতের ব্যবস্থা করেছেন কোরআন উইল রিমেন্ট মডার্ন বুক এভার এমন এক কিতাব যে কিতাব দিয়ে মানুষের সব সমস্যার সমাধান করা যায় সমাজের মধ্যে সম্পদ নয় কোরআন হচ্ছে বিশ্ব মানবতার মহান সম্পদ দেখুন আব্দুর রহমান মাদানির সাথে আসুন কোরআন দিয়ে জীবন গড়ি আজ সন্ধ্যা সাড়ে পাঁচটায় সকাল ছটায় বাংলাদেশে सकाल एगारोटेर रसुल्लापद नेमे आसार कारण तुम क्यों जान मृत्यु कमना ना कर से करते ही चाय ते अल्लाह राखे जीवन कल्याणकर मृत्यु दान करी सप्तम खंड असुस्थता अदीस संख्या पांच हजार छश एक সালামু আলাইকুম রহমতুল্লাহ কি ভাবে ব্যাখ্যা করেছেন সে আলোকে আমাদেরকে ব্যাখ্যা করতে হবে যখন নিজে ব্যাখ্যা করতে যাব তখন এই ধরনের বিভ্রান্তি যারা বলছিলাম যে আল্লাহ বলছেন সূর্য ডিবার সাথে সাথে রাত শুরু ইফতার তখনই করতে হবে যে কোরআনের তর্জমত তাহলে পড়বোনা অথবা কোরআন বুঝার চেষ্টা করব না আসল বিষয় তা নয় কোরআন বোঝা এবং কোরআনের ফিক্ষা অর্জন করা দুটো ভিন্ন বিষয় আল্লাহ প্রতিটি মোমেন্টকেই বলেছেন যে সবাই ফকি হবে না কিছু মানুষ চব্বিশ ঘন্টা সর্বকালীন কোরআন অন করে তারা ফিখ অর্জন করবে কাজেই কোরআন আমরা পড়বো ইমান তাকওয়া অর্জনের জন্য আল্লাহর জিকির দিয়ে দলকে প্রশান্ত কোরআন অবশ্যই বোঝার চেষ্টা করব কিন্তু পরিভাষা আরবি পরিভাষা আমরা বলবো কোরআন ও সন্ন্যাসের আলোকেল বের করা এই যে জ্ঞান এই জ্ঞান কিন্তু সবাই সমানভাবে পাবেন না আপনি চর্চা করতে পারেন কিন্তু আমরা অনেক ক্ষেত্রে দেখি যে সূর্য ডুবে যাচ্ছে কিন্তু একসেন্ডে মানুষ সতর্কতা মূলক আরো তিন মিনিট যোগ করে এটা একটা ভ্রান্তি আমি জানছি যে বেলা ডুববে ছটা দশ মিনিটে কিন্তু দেখা যাচ্ছে 10 মিনিটটা বাদ দিয়ে আমি ওই 3 মিনিট যোগ করে ১৩ মিনিট বলছি না এখানে রসুল্লাহ সাল্লাম কেন এত বড় সতর্ক করলেন এই মর্মে ছয় থেকে সাতটি হাদিস আসছে মা আজ্জালুল্নাসুল ফিতরা দিন ততদিন বিজয়ী থাকবে যতদিন মার দ্রুত ইফতার করবে আরেকটা হাদিস আসছে মা নাসুল ফিতরা মানুষ যত দ্রুত ইফতার করবে তত মানুষ কল্যাণের মধ্যে থাকবে আর একটা হাদেশ আসছে লিয়ান ইহুদি এবং খ্রিস্টানরা ইফতার দেরিতে করে থাকে এখানে মূল বিষয়টা হলো এবাদতের চেতনা বেশি করা নয় রসুল্লাহ নির্দেশনা মতো করা যে রসুল্লাহ সাল্লাম সংযোজন কে খুবই আপত্তি করেছেন তুমি বেশি তাকুয়া দেখাতে একটু বাড়িয়ে নেবে এটা তোমার এবাদত হলো না এখানে চিন্তাটা হলো অনেক সময় নির্ধারণ করে থাকি আবহাওয়া অধিদপ্তর সূর্যাস্ত যখন বলছে তারপরে ইফতার করবে কিন্তু এখানে একটা প্রতারণার আশ্রয় নেওয়া হয়েছে অনেক স্থানে ইফতার করার পরে কিছুক্ষণ পরে আজান দেওয়া হচ্ছে আজকে এখানে বলবো না মানে এটা আমাদের মোমেনের একটা এই গেলেই আমরা তখন সূর্য ইস্তার করব। আশা করি বিষয়টা এখানেই পরিসমাপ্তি করবে জি এরপরে আমরা যেটা বলবো সিয়ামের মাধ্যমে যে আমরা এই যে নিয়মানুবর্তিতা শিখি নিয়মানুবর্তিতা আমি আল্লাহর গোলাম হিসাবে কতটুকু আল্লাহর জন্য প্রস্তুত করতে পারছি আমরা যেটা আলোচনা করছিলাম আল্লাহ সচেতনতা এখানে কোন আলসেমি বা অবহেলা বা অচেতনতার আগে আয় পাঠ করার মতো সময় এই ধরনের আমি ঠিক ওই কাছাকাছি সময় যে তাহলে আল্লাহ বেশি খুশি হবেন আমি রোজা রেখেছি আমি ষোলো ঘন্টা রাখলাম ঠিক আছে একটু রোজাটা পোক্তা করি আর পনেরো মিনিট বাড়ায় আমি এই চিন্তা করছি না এখানে এবং আল্লাহর সন্তুষ্টির দিকে মনটা সার্বক্ষণ সচেতন রাখার সকল প্রক্রিয়ায় এই রোজার ভিতরে রয়েছে আমরা আরো দুটি বিষয় উল্লেখ করতে পারি এক হলো আমরা জানি বহু গুনাহের বা বহু অপকর্মের মূল উৎস হলো লালসা মানুষের লালসা মানুষকে অনেক কাজে জড়িয়ে ফেলে লোভে পড়ে মানুষ করে ফেলে সিয়ামের মাধ্যমে রোজাদার তার লাল করতে শিখে কারণ মানুষ মাত্র খাবারের প্রতি বা যে জিনিসগুলো আল্লাহ তালা নিষেধ করেছেন রমজান মাসের দিনের বেলা লোভ মানুষ হবে এটা সহজাতই কিন্তু ওই সহজাত টানে তাকে টানছে কিন্তু আল্লাহর হুকুমের টানে সে ফিরছে এই যে লালসার বিপরীতে তার যে টানাটানি যুদ্ধ আত্মনিয়ন্ত্রণের চেষ্টা এটার মাধ্যমে কি হয় একজন মানুষ লালসা থেকে মুক্ত হওয়ার প্রশিক্ষণ পায় সে যদি এখান থেকে শিক্ষা নেয় শুধুমাত্র তাহলেই তার অন্য জীবনে সেটাকে অ্যাপ্লাই করে লালসা মুক্ত হতে পারে আরেকটি উপকারিতা সিয়ামের সেটা হলো সিয়ামের মাধ্যমে আমরা সাধারণ যাদের কালার তারা সচ্ছলতা দিয়েছেন তারা দরিদ্র এবং গরিব জনগোষ্ঠীর মানুষের কষ্ট কিছুটা হলেও উপলব্ধি করার বিরাট একটা সুযোগ আমরা পেয়ে থাকি সাধারণত আমরা পহেলা বৈশাখে পান্তা খেয়ে আমাদের অনেকে আমাদের বাঙালি অনেকে বলে থাকে যে গরিব দুখি যারা আছে তাদের সাথে আর গরিব এক টাকা দুই টাকা প্লেট কিনে খায় না এটা হলো এক ধরনের বিলাসিতা একটা প্রতারণা কিন্তু সিয়ামের ভিতরে যেটা রয়েছে একেবারে ধনী থেকে ধনী যার সব উপকরণ রয়েছে আল্লাহ নির্দেশকে জন্য তিনি পর্যন্ত কষ্ট, এটা উপলব্ধি করার সুযোগ যখন একজন মানুষ পায় খুব স্বাভাবিক তিনি একজন দরিদ্র একজন কষ্ট উপলব্ধি করতে পারেন এবং তার প্রতি তার যে দায়িত্ব দায়িত্ব সম্পর্কে তিনি সচেতন হতে পারেন আচ্ছা এখন আমাদের হাতে সময় একেবারে কমে যাচ্ছে সেটা হলো যে আর্থ মানবতার সেবায় সিয়াম যে ভূমিকা রাখে এটার ব্যাপারে একটু আলোকপাত করেন শেখ মুজফর অর্থনৈতিকভাবে সিয়াম যে ভূমিকা পালন করে থাকে তার বাস্তব একটা আর্থমানবতা মানে অসহায় দরিদ্র মানবতার প্রতি যে সিয়াম বড় ধরনের একটা অবদান রেখে থাকে আর কিছু অংশ শেখ আহমদুল্লাহ বললেন পরস্পর ধনী গরিব সব সমান কিন্তু এই অবস্থাটা অনেক সময় মানুষ উপলব্ধি করে না বুঝতে পারে না जे आमी की भावे तरह मान प्रयोन कर एक सियाम पालन करी एक धनी व्यक्ति जिनते द्रुत सक्षम है और ये सक्षमता वर्जन कारण परवर्ती देखा जाए जे जख सदातुलेतर आदाय कर सदा कतुलतर आदाय करते गए पूजार मन नहीं সে গরিবদের প্রতি একটা পুরো রমজান মাসেই মানব সেবার অনুভূতি পুরো মুসলিম বিশ্বে মানুষ অন্য দিনে মানে খরচ করতে কত কৃপণতা করে কিন্তু সিয়ামের মাসে যত ইচ্ছা তত বিলানোর চেষ্টা করে একটা আলাদা ভিতরে সঞ্চার হয় এটা মানবতার প্রতি মানুষকে খাওয়ানো আপ্যায়ন করা বা নিজের অর্থ থেকে কিছু সাদাকা করার প্রতি মানুষের এত আগ্রহ সৃষ্টি হয় অন্য কখনো সৃষ্টি হয় না এক দ্বিতীয় বিষয় হল যে রমাজান মাসে দরিদ্রদেরকে ই সামনে আসছে সে কিভাবে জীবনটা পালন করবে ঈদটা আত্মীয় স্বজনদের কিভাবে সে কাটাবে এই অনুভতির কারণে দীর্ঘ এক মাস না খেয়ে থাকার যে অনুভূতি আর না পাওয়ার যে অনুভূতি গরিবদের প্রতিটা জামা কাপড় থেকে শুরু করে খাদ্য খুশি রাখা মানুষের কল্যাণ করা সম্মানিত সুদীয় দর্শক বিন্দু আমরা এই আলোচনার মধ্য দিয়ে যে জিনিসটা আমাদের সামনে ফুটে উঠলো অতিথিদের আলোচনায় সেটা হলো এই যে শ্রিয়ামের নানাবিধ উপকারিতা রয়েছে যা জাগতিক উপকার आखिर उपकार तो रही आलोचन ततटा नहीं आसिनी चेष्टा करहकालीन उपकार की रही है ये श्रैय जेमन संयमी कर श्रैय तेमन ही आत्मानवतार सेवा क्यों करते हैं असहाय दरिद्र क्लिष्ट मानसग जीवन जापन कर तर अवस्था अनुधापन कर एक सूझ एने देर फानुष प्रकृतपक्ष मानवतार विजय साधित है मानस समाज के आदर्श বৃত্তি মোড়ে গড়ে তোলার সুযোগ পায় এটাই তো শ্রেয়ামের জাগতিক উপকার আর রইলতো পরকালীন সফলতা আল্লাহরুল আলম আমাদের সকলকে ইহো জগতে কল্যাণকামী মানুষ হওয়ার এবং পরকালে মুক্তির পথ যেন তিনি আমাদের জন্য সহজ করে দেন এই কামনা মহান আল্লাহর দরবারে করে আপনাদের সকলের পক্ষ থেকে অতিথিবৃন্দদেরকে মারকবাদ জানিয়ে শুভেচ্ছা জানিয়ে তাদের কল্যাণ কামনা করে আপনাদের সকলের খায়ের আর্থিক কামনা করে আজকের মতো আমরা বিদায় আড়স করছি سبحانك اللهم وبحمدك اشهد أن لا إله إلا أن تستغروك واتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته <تصفيق> বলছে সন্তান ড জাহাঙ্গীর শেখ শাহিদুল্লাহ খান মাদানিম জাহাঙ্গীর আলম